মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন যাকে ইচ্ছা মনোনীত করেন ভালো কাজের জন্য এইভাবে আল্লাহ রবুল্লা আলমিনের মনোনয়ন প্রত্যেকটি ব্যক্তি বা প্রত্যেক সৃষ্টি সম্পর্কে হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত আম্বিয়া রসুলগণকে মনোনীত করেছেন বাছাই করেছেন আর তারপরে প্রত্যেক নবীর রসুলের সাথী সঙ্গীদেরকে সহচরদেরকে আল্লাহ রবুল মনোনীত করেছেন যেই নসিবিটা আমাদের হয়নি জি হ্যাঁ তো রসুল্লাহ ইসলামের যারা সাহাবাইকে রাম তাদেরকে আল্লাহ মনোনয়ন করেছেন এটি আল্লাহ রবুল্লা আলমিন বিশেষ অনুগ্রহ যেটা আমি আমি পাইনি বর্ণনা পাইনি এইরকমই আল্লাহ রবুল্লা আলমিন মনোনীত করেছেন সাহাবাইকেরামদের মধ্যে একদলকে যারা সাবেক আউআলিন ছিলেন প্রথম সারির অগ্রণী ছিলেন তারা আগে ভাগে ইসলামের কথা শুনতেই তহিদ সন্ন্যাতের কথা শুনতে ভালো কথা শুনতেই তারা সাদরে গ্রহণ করেছে। তো আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সিরাতবীর এই বছরে চোদ্দোশো একচল্লিশ হেজির আজকে সাতাইশে সফর চোদ্দোশো একচল্লিশ হেজড়ি পর্ব নম্বর বারো বিষয়বস্তু গত সপ্তাহের বা তার আগের সপ্তাহে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে সাহাবাহিক রামরা যারা প্রথম নবী কাল্লাহ ইসলামের দাওয়াত শুরু হওয়ার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছিলেন যাদেরকে সাবেকিন আউ আলীন বলা হয় অগ্রগামী বা প্রথম সারির অগ্রণী যারা প্রথমখানেই যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের আলোচনা চলছিল মোটামুটি দশ জনের কথা আমাদের আলোচনা এসছে নয় নম্বরে উল্লেখ করেছিলাম সিদ্দিক রাজিয়া তালাহর ডাওয়াতের মাধ্যমে তারা আকৃষ্ট হয়েছে আর তারপরে তাদেরকে নিয়ে হাজির করেছেন অবাকর সিদ্দিক রাজিয়া কাছে আর তারপরে তার ইসলাম গ্রহণ করেছেন দশ নম্বরে যার নাম আসে তিনি হচ্ছেন এই ওম্মতের আমিন এই ওম্মতের আমিন বলে উপাধি বা লাকাব দিয়েছেন রসুরাম আবু অবায়দা আমের ইবিনুলজার রাহ প্রসিদ্ধ নাম হচ্ছে কুনিয়াতে তিনি পরিচিতি লাভ করেছেন আবু অবায়দা ইবিনুলজার রাহ বাপের নাম আলজার রাহ আর তার আসল নাম ছিল আমের নবিসাম এই সাহাবি সম্পর্কে বলেছেন প্রত্যেক উম্মতের একজন করে আমিন রয়েছে আমান উদ্দার রয়েছে ও আমিন ও হাজ ওম্মা আবুদা ইবনুল আর এই উম্মতের আমিন বিশ্বস্ত ব্যক্তি আস্থাভাজন ব্যক্তি হচ্ছে আবু অবায়দা ইবনুল এগারো নম্বরে আবু সালামা ইবনে আব্দুল আসাদের কথা উল্লেখ হয়েছে ১২ নম্বরে তার প্রিয়তম স্ত্রী উম্ম সালাম রাজি আল্লাহ তালা আনহা তিনি ইসলাম কবুল করেছেন তার নাম এসছে আবু সালামা রজি আল্লাহ ইন্দেকালের পরে ওমে সালামা রজি আল্লাহ তালা আনাহা ইদ্যৎপ পার করার পরে রসুল্লাহ তাকে বিবাহ করেছিলেন নবী সাল্লামের যে বিবিগুণ রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন ওম্ম সালামা এই হচ্ছে সালামা যিনি সিরিয়ালে প্রথম দিকে ১২ নম্বরে তার নাম আছে তেরো নম্বরে আরকাম ইবনুল আবিল আরকাম চোদ্দো নম্বরে উসমান বিন মজুন রাজি আল্লাহ তাল যিনি মদিনায় প্রথমে ইন্তেকাল করেছিলেন তখন মহাজরিনদের অভাবের যুগ ছিল জি হ্যাঁ তার কথা এক জাহাদিস এসছে রসুল্লাহ সাল্লাহ জি হ্যাঁ উল্লেখ করেছেন বিষয়টি এবং এই উসমান বিন মাজউনের দুই ভাই এক ভাই কোদামা বিন মাজউন আর এক ভাই হচ্ছে আবদুল্লাহ বিন মজুন পনেরো এবং ষোলো নম্বরে সতেরো নম্বরে হারিসুল মুসুর সালামের চাচা একজন ছিলেন এই হারেসের ছেলে হারিসের ছেলে অবাইদা ওবায়দা হারিস বিন আব্দি রসুর সালামের রসুর সালামের আহ দাদারা চার ভাই বলেছিলাম কারো মনে আছে দাদা হচ্ছে চার ভাই হ্যাঁ আব্দুল মুতালিব হাসেম আর তারপরে দাদা না রসুল্লাহ সাল্লা সাল্লামের দাদা আব্দুল মোত আবদুল্লাহ বাপ হচ্ছে হাসেম একটা গোত্র গোত্র তো ওরা চার ভাই হাসেমেরা হাসেম আর মুতালিব আর আরেকজন হচ্ছেন হ্যাঁ নৌফাল আর একটা গোত্র হচ্ছে এই মুতের গোত্রেবের ছেলে হারেস আর হারিসের আর আরেকজন আছেন আবু ওবাইদ হারিস রসুলো যিনি বদরের যারা শহীদ হয়েছিলেন তাদের একজন কাছাকাছি নাম তা আঠারো নম্বর যার নাম এসছে সাইদ তো ইনি হচ্ছেন আমরিবিনোফাইল জি বোন এনার ক্ষেত্রে ঘটনা রয়েছে যখন শুনতে পেলেন উমারাজী আল্লাহ তালানো কুফুরীর অবস্থায় যে আমার ঘরেই তো ইসলাম ঢেকে গেছে আমার বোন ইসলাম কবল করেছে ভগ্নীপতি ইসলাম কবল করেছে তো তাদেরকে এসে মারধর করেছিলেন তারপরে অন্তটা নরম হয়ে গেল তার ঘটনা রয়েছে সালা সময় আসবে কিছু করানের আয়াত করে যখন শোনানো হইল তখন অন্তটা নরম হয়ে গেল আর ছটফট করতে লাগলো আর বলল যে আইনা মোহাম্মদার কোথায় আছে মোহাম্মদ আমাকে জানিয়ে দাও তোমাকে জানানো হবে না তুমি দুসমত জানো হবে না যাই হোক মানে না ভালো করে বলছে আমাকে বলো আমাকে নিয়ে চলো এখানে তো মানুষ অনেক সময় যে বড় কট্টর থাকে সে বড় আবার হয়ে যায় আপন হয়ে যায় এরকমটা মানুষের প্রকৃতি তো ইনি হচ্ছেন বোন ২০ নম্বরের নাম এসেছে খাবুল আর খাবুল আর দুর্বল গরিব মানুষ অসহায় মানুষদেরও বেশি জুলম অত্যাচার চলেছে মক্কায় কাফেরদের তার মধ্যে ইনি একজন যেমন বেলাল আমার সোহাইবন আবু তালেমের ছেলে জাফা রসুরমের জাচাতুর ভাই জাফার তার স্ত্রী ২২ নম্বরে ইসলাম কবুল করেছেন আসমা বিনতে অমাইস আসমাবিনতে অমিস তেইশ নম্বরে ইসলাম কবুল করেছেন খালিদ বিনিস বরং অধিকাংশ সাহাবাইমদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে তাদের ইসলামের সাথে সাথে তাদের পরিবার স্ত্রী ইসলাম কবুল করেছে কিন্তু কিছু ব্যতিক্রম ঘটেছে এটা আল্লাহর একমত হবে জি জি ব্যতিক্রম ওটা হবে এর মাধ্যমে আল্লাহর অনেক একমত রয়েছে লোকের কি করেছে বড় শত্রুতা করেছে আবুল্লাহাব কট্টর শত্রু আবুল্লাহবের চাইতে বড় কোন কট্টর শত্রু ছিল না আবার শত্রু ছিল মিত্র কিন্তু গোড়া অন্ধ একেবারে অন্ধ আবু তালে বাপ দাদার ধর্মের অন্ধ দুটো হেদায়ত থেকে বঞ্চিত মোহাব্বত করেন আত্মীয় স্বজন প্রাকৃতিক মহাব্বত সবার আছে কিন্তু আপনি চাইলে হেদায়ত করতে পারবেন না যদি আল্লাহ না চান এর মাধ্যমে তৌহিদ শেখানো হয়েছে সবচেয়ে বড় যে জিনিসটা শেখানো হয়েছে সেটা হচ্ছে তৌহিদ আল্লাহর মানে কুদরত ক্ষমতা অন্তরের মালিকানা সবকিছু আল্লাহর হাতে রবু বিয়া তো হিতু বিহাতে এগুলি আল্লাহর কাজ এগুলো কোন মানুষের কাজ না যদি কোন মানুষের কাজ হইতো তো মোহাম্মদ রসুল্লাহামের এই কাজটি হইতো যে তিনি যাকে ইচ্ছে হৃদয়ত করবেন আল্লাহ না আল্লাহ তাহাদিমানো তুমি যাকে ভালোবাসো তাকে হৃদায়ত করতে পারবে না ওলা কিনা আল্লাহ আসা আল্লাহ যাকে চাইবেন তার জন্য আপনি অশিলা হইতে পারেন খুব বেশি আপনাকে বলা যে আপনার মাধ্যমে সে সঠিক রাস্তা পেয়েছে কিন্তু আসলে হৃদয় তা থেকে মত বলছিলাম পঁচিশ নম্বরে এই খালেদ বিন আস এর ভাই আমি ছাব্বিশ নম্বর হাতে হারিস তার স্ত্রী সাথে ফাতে আর এই হাতেবের ভাই হারেস তার স্ত্রী নম্বরে তারপরে এরা কয়েক ভাই সব আর এরা সব কয়েক ভাই ৩০ নম্বর পর্যন্ত যে আছে কয়েকজন এরা সব ভাই জি এরা সব ভাই জি হ্যাঁ হারেস ২৬ নম্বরে তার ৩২ নম্বরে ৩৩ নম্বর ইসলাম গ্রহণ করেছে যার কথা একটি হাদিসের ঘটনায় এসেছে ইসলামের এরা অন্তর্ভুক্ত করাইশ একটা বড় বংশ আর এই বংশের বিভিন্ন গোত্র ছিল যেটা হচ্ছে ছোট একটা অংশকে বংশের গোত্র বলা হয় যে আরবিতে বিভিন্ন নামগুলি এই ক্ষেত্রে রয়েছে বলছি এরা সবাই কোরাইশ ছিল মিন বংশের বিভিন্ন ওরা চার ভাইয়ের নামে চারটা গোত্রে ছিল ইসলাম পর্যন্ত তাহলে কোরাইশ কথা আলোচনায় আসলো কোরাইশ মধ্যে ৩৩ জনের নাম আসলো কোরাইশ ছাড়াও বেশ কিছু লোকেরা মক্কার অধিবাসী যারা তারা ইসলাম গ্রহণ করেছিল প্রথম দিকেই প্রথম দিকে আর এরা অধিকাংশই দুর্বল অসহাই ছিল কারণ কোরাইশা হচ্ছে প্রভাবশালী মক্কায় কোরাইশা হচ্ছে কাবার তারা বিভিন্ন আহ দায়িত্বে তারা নিয়োজিত তারা হচ্ছে কাবার মুতাবল্লি বিভিন্ন দিক থেকে কেউ জমজমের দায়িত্বে কেউ चुते तो क्यों कबार् इतना भाग तक छाओ प्रथम दिखा जापूर्ण बती नाम उल्लेख कर आगे इसलम ग्रहण कर বেশ কয়েকজনের পরে কারণ একটি হাদিস মুসনাদ আহমেদ রয়েছে যেটি আল্লা আলমানী রহমাতির উল্লেখ করেছেন তাতে বলছেন যে আমি এক মালিকের ধনী লোকেরা মালিকের ছাগল চড়াইতাম তারপরে ওসুরুল্লাহ সাল্লাহ সাল্লামে দাওয়াতের কথা শুনতে পেলাম আর শুনেই তারপরে ইসলাম গ্রহণ তিনি করেছিলেন প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তার উপর বড় জুল মত্যাচার হয়েছে কাফের নেতাদের বিখ্যাত সাহাবি সোহেবিন আর রোমি রাজি আল্লাহ নামে সোহেব রাজিয়া এই সোহেব রাজিয়া তালান হোক ইউরোপের লোক ছিলেন ইউরোপের লোক কোন যুগে তাদের পুরোপুরুষ আরব দেশ থেকে ইউরোপে চলে যায় আর তারপরে ইউরোপ থেকে আসে এজন্য তাকে রোমই বলা হয় আগের যুগে ইউরোপকে ইউরোপ বলে জানতো না মানুষ চোদ্দশো বছর আগে তখন জানত রোম বলে কি বলে জানতো রোম দুটো পৃথিবীতে বড় শক্তি ছিল একটা হচ্ছে রোমান শক্তি বর্তমান ইউরোপ আর একটা হচ্ছে পার্সিয়ান শক্তি পারস্য শক্তি পারস্য শক্তি বর্তমান ইরাক আর ইরান আর তার সাথে আজ আর উজবেকিস্তান আশেপাশের সব দেশগুলি রয়েছে এগুলো মিলি মিশাল এক রাজত্ব ছিল সেটা এখন সারেস পারস্য দেশ বা ইরান একবার ছোট হয়ে গেছে তুলনামূলক আর প্রত্যেকটি ও ছোট হয়েছে ভারত ও মহাদেশ কত বড় ছিল চিন্তা করেন যে ভারত কত বড় ছিল একেবারে বার্মা থেকে শুরু করে বর্তমান ভারত পাকিস্তান আফগানিস্তান কাছাকাছি সব এলাকা সব ভারত নেপাল ভারতই ছিল বরং এক সময় শ্রীলঙ্কা সেটা ভারতের ছিলাম সম্পর্কে আর অবিশ্বাস না কারণ হইতে পারে যেগুলো কোরআন এবং হাতিস বিরোধী নয় কিন্তু বর্ণিত হয়েছে আগের কিতাব আদিতে সেগুলি সম্পর্কে এই একটি কিন্তু দিক নির্দেশনা লো সাদেকাল কিতাবে আহলি কিতাব মানে আগের যারা কিতাব ধারণকারী তারা যদি আর তুমি বিশ্বাস করে নিলে এই জন্য যেসব কিচ্ছা কাহিনী নম্রদের কিচ্ছা আর আপনার ওই নাম কোনো হাদিসা নেই আর পুরানো তারপরে বিশেষ করে সাদ্দাদের বেহেশিগুলো মানুষরা জানে আর শুনেছি তো তিনি ছিলেন রোম দেশের মদিনায়ক আমাদের বড় একজন শেখ ছিলেন যার হাদিসে পাণ্ডিত এবং হাদিসে তার মর্যাদা আল্লামা নাসির আলবাণী রহমতুল পড়ে জি অনেক পাণ্ডুলিপি তার লাইব্রেরিতে পাওয়া যেত যেটা আল্লা নাসম আলবাণী তার কাছ থেকে কপি করে নিয়েছেন মোদিন ইউনিভার্সিটি ধার করে তার তার লাইব্রেরি থেকে পাণ্ডুলিপি কপি করে নিয়েছে তো ওনার লাইব্রেরিতে আমরা যেতাম তো উনি একদিন এইরকম তার লাইব্রেরিতে বৈশে আমাদের সাথে কথা বলে সরাসরি শোনা উনি বলছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কি হেক মোদী আল্লাহ রবুল্লা আলমিন নবী করি সাইল্লামের প্রথম যুগে সব লোকেরা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে প্রত্যেক অঞ্চলের একজন করে প্রতিনিধি দিয়ে দিচ্ছেন প্রতিনিধি দিয়েছেন জি এবং সবাই রসুলের নজরে সমান ছিল কোন পার্থক্য ছিল না আরব আর আজম প্রথম আরব আর আজম মানে আরব আর অন তাই না যারা আরবী ভাষা মাতৃভাষা নেই ওদেরকে আজম বলা হয় তো আরবদের প্রতিনিধি সিদ্ধিকরা জিয়া আল্লাহ তাল্লাহ সবচেয়ে বড় প্রতিনিধি ইসলামের একটা বড় একজন সদস্য বরং প্রথম ব্যক্তি ব্যক্তির প্রথম ইসলাম গ্রহণ করলেন আজমদের আজম মানে অনআরব সাধারণত তারা এশিয়ান যদি অনারব ইউরোপরা আর আফ্রিকা আফ্রিকা দুই রকম আছে আফ্রিকান অ্যারবিয়ান দেশও আছে আর অন আরব দেশও আফ্রিকাতে আছে তো সাধারণত এশিয়ার লক্ষ্যে আজম বলা হইতো ওই যুগে কারণ এশিয়াতে আরবি ভাষা কোনো জায়গায় বলা হতো না শুধু আরব এই আরব এলাকাটাও এশিয়ার একটা অংশ এটা ছাড়া বাকি উপমহাদেশ আর কি ভারত উপমহাদেশ যেটা ইরান থেকে শুরু হয় আর সেই যুগে ইরাক থেকে শুরু হইতো ইরাকের ভাষা মাতৃভাষা ফার্সি ভাষা ছিল মাতৃভাষা ছিল ফার্সি এম আবীবার মাতৃভাষা ছিল আরবি মানুষ শেখা ভাজ শিখেছেন আর তারপরে যখন ইসলামিক হকমত হয়ে গেল আর আব্বাসীদের রাজধানী হয়ে গেল তার আগে ওমাইদের যুগেও সেখানে উফা বাসরা এই শহরগুলি হয়ে গেছিল আর বাগদাদ শহর যেটা বর্তমান রাজধানী আর তখনকার রাজধানী আব্বাসী আমলে রাজধানী শুরু হল তখন এগুলো আরব দেশ গণ্য হয়ে গেলো এই ইরাকের অংশটা নাহলে এরাকটাও আসলে সেখানকার মাতৃভাষা ফাঁসি ছিল যে কথাই বলছিলাম যে প্রথম প্রতিনিধি এক নম্বর সিদ্দিক জেলা তো আরব দ্বিতীয় প্রতিনিধি অনারব এশিয়ান হচ্ছে হ্যাঁ সালমান একটি যে বড় শক্তি সেই শক্তি থেকে একজন প্রতিনিধি সালমান ফার্সি ইসলামের তলাশেই যে কত কষ্ট করে হককে পেছেন তার চমৎকার ঘটনা রয়েছে ইসলাম কবুল করার আর ইসলামের তলাশের জন্য যে সফর অনেক বড় সেই পারস্যের ধর্মগুর ছেলে সুখের আর ভোগাস আল্লাহ ইসলামের কথা বর্ণনা কর্লাহ যদি আপনি মন দিয়ে পড়েন তো আপনার অন্তঃ হান্লাহ নরম হয়ে যাবে হকের তলাশে মানুষ কত কষ্ট করে আর করেছে তৃতীয় ব্যক্তি ইউরোপের প্রতিনিধি প্রথম যুগে ছিল এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশ আর ইউরোপ মহাদেশ অস্ট্রেলিয়া আমেরিকা পরে আসুন আমরা ছোট কালেও মহাদেশ তিনটি এডি পড়েছি আর তারপরে আমেরিকার নাম আস আর অস্ট্রেলিয়া নাম আসত ইউরোপের প্রতিনিধি ছিল রসুরুল্লাহ বসালি আপনি পার্থক্য দেখতে পাবেন দেখতে পাবেন কোন দেখতে পাবেন না যেটা আপন এটা পর হ্যাঁ এটা হচ্ছে আমার স্বজাতি এটা বিজাতি এটা দেশি এটা বিদেশি এটা আমার ভাষাভাষীতা মাদ্রাসা পড়েও আপনারা তো মাদাসা পড়েন মাদাসা পড়েও এর থেকে মুক্ত হইতে পারছে না বড়ই দুঃখের বিষয় যদি এত থেকে মুক্ত না হইতে পারে তাহলে এর উর্ধে আসার চেষ্টা করতে হবে যে আমাদের খাতির আমাদের সম্পর্ক হচ্ছে কিসের প্রথম প্রত্যেক মুসলিমের সাথে সম্পর্ক বেশি কার সাথে কম যার তৌহিদটা খুব সুন্দর আছে আর যার সন্নাটা ঠিক আছে যে শির্ক থেকে মুক্ত বেদাত থেকে মুক্ত তার সাথে অন্যদের তুলন অন্য মুসলিমদের তুলনায় যারা বেদাতে জড়িয়ে আছে অথবা শির্কে জড়িয়েছে তাদের তুলনায় তরুণাই চলে না তাদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে একটা আছে এই নয় যে ভাই কেউ করছে আমার তিনি করছে তাও ওই রকম আন্তরিকতা তার সাথে এখনো ইমানে টুটি আছে আপনার ইমান লিল্লাহ নয় ফিল্লা নয় আলহব্ব ফিল্লা অল্পগ ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা এখনো হয়নি হবে প্রথম মোয়াজ্জেন মসজিদ নবীর তাও আফ্রিকা থেকে করেছেন সাঁত্রিশ নম্বরে যার নাম হচ্ছে আর আলী অত্যন্ত আল্লাহর এবং আলী কাছে অত্যন্ত প্রিয়জন ছিলেন একবারে যে ভক্ত ভাষাটি আসলে ব্যবহার করা ঠিক নাই হলে যদি ওই ভাষা বলেন তাহলে বলতে হবে যে একবারে জি শেষ জীবন পর্যন্ত আলী রাজি আল্লাহ সাথে তিনি খুব মানে শক্তভাবে ছিলেন তার পিতা নম্বরে তার মা ৪০ নম্বরে আমের বিনা রাজি আল্লাহমাইন এই চল্লিশ জনের না প্রথম দিক এদেরকে বলা হয় যে প্রথম দিকের এরা মুসলিম সাহবাই গ্রাম সাহাবি যদিও जी नबी सलम जी हाँ जो प्रतिपालन कारी भाषा टी की, की আপনার দেখাশোনা করে নিয়ে পরিচর্যাকারী পরিচর্যাকারীমান ছিলেন এবং পরিচর্যা বিয়াল্লিশ নম্বরে উম্মেল ফজল লোবাবা আল কুবরা হারেস আলহিল ফাজের মা বল কারণ তার বড় ছেলের নাম ফজল ছিল ফজলাস আর তার নাম ছিল লোবাবা বা ইসলাম গ্রহণ করেছেন তার একজন হচ্ছেন আব্বাস আব্বাস বিন আব্দুল এই আব্বাসের স্ত্রী আব্বাস স্ত্রী স্বামীর আগে স্ত্রী ইসলাম গ্রহণ করেছে আব্বাস রাজিয়া একটু পরে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু এই বাবা আগে ইসলাম গ্রহণ করেছেন তারপরে নাম এসছে বড় দুঃখজনক বিষয় মা রাজি করতে পারেন মেয়াও পারেনি চেষ্টা করেছে আর আবাকার সিদ্দিক ও পারেন সে হয়েছে ইসলাম কবুল করেনি এই ক্ষেত্রেই একদিন ওকে যদি বলি ইসলামের কত সন্তি না তার সাথে আমি কি ভালো আচরণ করবো সদ ব্যবহার করব মানে ওর সাথে সেলাতুল আহাম আত্মীয়তার যে হক একটা রয়েছে যেটা না অন্তরে কাছে যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে আমি বহাল রাখবো রসুল বলে সেলি তার সাথে সুসম্পর্ক রাখো তবে দিনের কথা বললে बिल्कर जी तरव कर आकृष्ट कर ते तो सुन्नाथर दिखा डाक बड़ उपाय हो तरह से भलो व्यवहार करा क्यू जो धर्म विषय आस যে একটা ভোজ ভাজ করবো তোর মা মারা গেছে টাকা পাঠা না ইসলামের ক্ষেত্রে পারলে পাঠাবে শিলাতুল্লাহ চিকিৎসা জন্য খেতে পাচ্ছে না বাড়ি ঘর নাই অভাব আছে অন্য কিছু প্রয়োজন আছে আপনি দেন কিন্তু বাতিল ধর্ম হ্যাঁ পালনের জন্য আপনি সহযোগিতা করবেন সেটা হারাম যে ভালো আচরণ করো বলছেন শেখ সফিউর মুবারকরি রহমতুল্লাহ আলহিম যে এই যে প্রায় তেতাল্লিশ জনের নাম আসলো এদেরকে गभर भावेबीम सहबा के आ, भा भावे नुभी नुभी नुभी देखा जाए जर सम्पर् बना विभिन्न हादसेा दीते प्रथम जुगे इसमाम ग्रहण कर प्रथम इन जे कथागुल जरूर सम्पर्क बला संख्या गणना कर लेखा जाए तर संख्या एकश त्रिस मत है मासबी एक्शो त्रिश जन सहबी जरा प्रथम जुगे प्रथम इलामाम ग्रहण कर दावत इन नमन छोटे प्रकाश्य दावत शुरू हार्लाम कबुल कर दावत पीियड रही দুটো সময়কাল রয়েছে একটা হচ্ছে গোপনীয় দাওয়াত আর তার সাথে ব্যক্তি পর্যায় দাওয়াত এনফেরাদি এবং মানে গোপনীয় লুকিয়ে লুকিয়ে দাওয়াত একটা একটু করে বলি আর বড় গ্যাদারিং থাকলে ঘরে বলবো না বেশি ঝামেলা বা দিয়ে দিবে হ্যাঁ তো একজন একজন করে এনফিরাদি মানে ব্যক্তি পর্যায় দাওয়াত আর সিরি মানে গোপন দাওয়াত আরেকটা হচ্ছে জাহরি দাওয়াত আর সম্মিলিত সমস্টি সমষ্টিগত দাওয়াত প্রকাশ্যে কথা বলে প্রকাশ্যে কথা বললে তো সবার সামনে হয়ে যাবে কথা দশজন আছে বিশ জন আছে পঞ্চাশ জন আছে ওদের সামনে আলোচনা পর্ব কিন্তু দাওয়াতের প্রথম পর্ব হচ্ছে গোপনীয় এবং ব্যক্তি গত দাওয়াত আর এই সময় চেয়ে নবী সাহা জীবন মক্কার দাওয়াতি জীবন হচ্ছে তেরো বছর তার মধ্যে প্রথম তিন বছর হচ্ছে গোপনীয় তাহলে প্রকাশ্য দাওয়াত প্রকাশ্য দাওয়াত তো এই যে একশো ত্রিশ জনের নাম এসেছে তার কিছু বেশি হইতে পারে আরো তো এরা কি সকলেই প্রথম তিন বছরের মধ্যে ইসলাম গ্রহণ করেছিল अला हो होते दू चार्ज पर तेज बोझा जाए ना सकले की गोपनीय दावत समयकाल इलामाम ग्रहण कर ना कि आता अखतरा इलामाम একটু বিলম্বে ইসলাম কবল করেছে প্রকাশ্য দেওয়া শুরু হওয়ার পরে এই ছিল আজকের আলোচনা সাহাবাহিক ভাষা এটি কিন্তু তাহলে আর আউ মানে প্রথম সারির অগ্রণী এই দুটো উপাধি আল্লাহ প্রদত্ত আল্লাহর দেওয়া কোরআ উপাধি যা স্বয়ং আল্লাহ হাবুল তাদেরকে দিয়েছেন তারা মহাজের অথবা আনসার মহাজের তো বোঝা যাচ্ছে যে মক্কার লোক সামনে রসুর উল্লা শুরু করেছে ইসলাম গ্রহণ করেছে তারা এই প্রথম তিন বছরের মধ্যে संख्यारिष्ठ कैक जन गे मक्कार लोकर भयकारा रही आकाबाइजर আকাবা সান এরা সবাই আনসার ছিলেন কিন্তু মদিনাথী ওরা গিয়েছিলেন এরা হচ্ছে এরা যখন ইসলাম গ্রহণ করলেন তখন তাদের প্রশিক্ষণের প্রয়োজন চাইতে বেশি তরবীয়তের অভাব তালিমের অভাব নাই অনেক জায়গায় তালিম যথেষ্ট আছে তালিম আছে হেফাজখানার ব্যবস্থা আছে কেরাত তাজবিদ শিখার ব্যবস্থা আছে আলেম বানাবার কমি যেগুলো বেসরকারি মাদ্রাসা আছে ওগুলোকে কমই বলা হয় আর আলিয়া মাদ্রাসা আছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই আর অনেকে আলহামদুলিল্লাহ এলেমও শিখছে ভালো রাখে কিন্তু হচ্ছে যেটা শিখেছেন আমল করেন। এটার অভাব তো যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করবে তাদের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকে ক্যালিমা পড়িয়ে দিলেন আর তারপরে তার তরবিয়ত হলোন আপনি কি মনে করছেন তার ইসলামটা ঠিকসই হবে খুবই কম প্রত্যেকটা ইসলামিক সেন্টারে রয়েছে না অথবা দিতে পারে না সেখানে আমাদের কারণে কিছু নেই আমাদের কারণে কিছু নেই ইসলাম গ্রহণ করল তার জন্য স্পেশাল ব্যবস্থা আছে আর স্পেশাল তাদেরকে সময় দেওয়া হবে আর এখানে এসে এটাকে বলা হয় इसलामी सेंटर भाषा विशेष रमजान आम शिखबा छोटे सामान्य हईल पवित्रताजू गसूल एग्लो सम्पर्क ज्ञान हासिल हो जरूरी जिस তাহারাত কখন ফরজ হয় আর কি করতে হয় কিছু জানে তো তরবিয়ত অত্যন্ত জরুরি মাদ্রাসায় যে এলএমটা দিলেন সেটার যদি প্র্যাকটিস না করানো হয় তরবীয় প্রশিক্ষণ না দেওয়া হয় যেটাকে बांगार एक भाषा आिंदुराई बस व्यवहार करीक्षा शिक्षार दीक्षा अत्यंत जरूरी आजकल शिक्षा आदक्षा नहीं स्कूल कलेजे शिक्षा आीक्षा तो मोटे नहीं तालीम आज तरबियत नहीं भाषा शिक्षा आज प्रशिक्षण नहीं এত ব্রেনি ব্রেডি ছাত্র এত লেখাপড়া করলো এরা দেশের সবচেয়ে টপ লেভেলের কিন্তু জঙ্গি এরা জালেম, এরা ভালো মানুষ মুসলিম আমাদের মতো মুসলিমদের কথা বাদ দেন একজন ভালো মানুষ যদি তার মানবতাই থাকে ইনসানিয়াতে থাকে তার মধ্যে মানবতা থাকে সে পশু নাই তাহলে ওকে যদি বলে যে কুকুরকে তোকে এরকম করে পিটিয়ে পিটিয়ে মারতে পারবে না হ্যাঁ অথচ পুকুর হয়তো করছে কামড় দিচ্ছে ভয় লাগছে মতো সাপ বিচ্ছু ছাড়া অন্য কোন প্রাণীকে শ্রীকালটাকে মারতে মারতে পারবে না একটা যদি মানুষ কি মানুষ হয়েছে তালিম আছে তর্বত নেই শিক্ষা আছে প্রশিক্ষণ নেই শিক্ষা আছে দীক্ষা নেই জি এইরকম শিক্ষার কোনো মূল্য নেই এইসব পড়ে লাভ নেই এই পড়ে পশু তৈরি হবে জি আর পশু তৈরি হচ্ছে নেমে তার এয়ারপোর্ট থেকে বিদায় করে দিয়েছে ঢুকতে দেয় একটা ঘটনা চল মসজিদে থাকে হ্যাঁ মাদ্রাসায় পড়েছে কমে মাদ্রাসায় দাওরা পড়েছে আর একটা মানুষকে তাও একটা মানুষ নেক একটা এমাম একজন আলেন সুফান আল্লাহ তাকে মেরে আর টুকর করে আর তার ঘটনা আপনার জানেন জানেন লক্ষ লক্ষ বাংলা ভাষা মুসলিমদের কি ক্ষতিটা করলো চিন্তা করুন তো দেখি আর নিজের ক্ষতি করে তো চলে গেছে চলে গেছে যেখানে যা আফজা ইলাম पापिए पापर शासकी हाँ पारितोषिकर का पेकिर যে বিনিময়ে বদলা রয়েছে বাপ মাকে সম্মান করে না বাপ মাকে বৃদ্ধ আসাম যেতে হচ্ছে কেন তালিম দিয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছে ইউরোপ আমেরিকা পাঠিয়েছে কিন্তু তরবিয়ত করেনি যার ফলে তার কাছ থেকে কিছু কল্যাণ আশা করা যায় না যে বৃদ্ধ বাপ মাকে তো এই একটি বিষয়ে বলছেন যারা কাছে উল্লাহি আসতে থাকলো আর থাকলেন আর একটা হচ্ছে সুরা মধ্যস্বের প্রথম কয়েকটি আয়াত আর তারপরে তৃতীয় পর্বে যেই সুরার কথা বা আয়াতগুলির কথা উল্লিখিত হয়েছে সেটা হচ্ছে ওহি নাজেল হয়েছে সুরাতুল ফাতেহার সুরায় যে বিষয়গুলি নিয়ে আলোচিত হয়েছে এই আলোচনা হয়েছে সেই বিষয়গুলি সংক্ষিপ্ত সুরা ফাতিহাতে আছে সহজ ভাষায় যেটা বললাম সুরা ফাতে হাতে তাই আছে যেটা গোটা আল্লাহর প্রশংসা রয়েছে সুরাফাতে দুয়ার রয়েছে সুরা ফাতে হাতে কোরআনে করিম এবং ইসলামের যে মুখ্য লক্ষ্য উদ্দেশ্য সবকিছু বর্ণনা হয়েছে এখানে আল্লাহর হ্যাঁ আসমা সিফাত রয়েছে আল্লাহ রবুল আলমিনের কাজের কথা রয়েছে রবু বিয়াতের কথা রয়েছে আল্লাহ রবুল আলমিনের অলু এবাদতের কথা রয়েছে তার মানে তিন প্রকার আছে তৌহিত আল্লাহ তালার একটি কিতাব কোরআনে কেরিমে তৌহিদ কেউ পড়েছেন পড়েনি না জি হ্যাঁ মুশকিল এটা অনুবাদ আমি করেছি আর এখান থেকে অন্তত পাঁচ দশ হাজার মিনিমাম পাঁচ হাজার দশ হাজার কখনো পাঁচ হাজার ছাপে কখনো দশ হাজার ছাপে একবার যদি নিয়েছিলাম সব দেশে পাঠিয়ে দিচ্ছি জি তো দেশের লোকের এত হিতাকাঙ্ক্ষী যে নিজে কিছু রাখেন না সব পাঠিয়ে দেয় ওরা এটা হচ্ছে বর্তমান অবস্থা হ্যাঁ তিক্ত বাস্তবতা সময় হয়নি করব সুন্দর করে সাজানো আছে মাসা আল্লাহ অবস্থা বর্তমানে এই মোবাইলের ফিতনার হ্যাঁ যে পরিণতি হ্যাঁ ফাল তার একটাই যে কিতাব পড়া শেষ হয়ে গেছে কেতাব পড়া শেষ হয়ে গেছে আর কেতাব পড়া শেষ হয়ে গেছে মানে শুরু হয়েছে মানে তারপর আছে এখানে কিতাব যদি পড়তে পারে আমি আমার ছেলের পড়তে পারে তাহলে অনেক বড় আলে মানে এইটি পড়ে যদি মুখস্থ করা যায় কিন্তু পড়ার সময় নেই এত ব্যস্ততার জেন্দিগি পড়ার এরও সময় হবে না এই হল অবস্থা বর্তমান যুগের আর যদি টেলিফোন করতে লাগি তাহলে তো বলতে হবে না টেলিফোন করার সময়ই পাই না কিছুটা উঠাবার সময় করতে হয় জি এই হলো অবস্থা আজকালকার ব্যস্ততা দেখি আল্লাহ হেফাজত করে যেমন আল্লাহ যেন ভালো তৌফিক দান করেন সময় আল্লাহ বরকত দান করেন সুরুল্লাহ সাল্লাহিসাম তরবিয়ত শুরু করলেন সুরা ফাতেহান হইল নবী কারিম সাল্লাহিস্লামকে প্রথম যে মানুষের তরবিয়তের জন্য যে নির্দেশ দেওয়া হলো সেটা হচ্ছে সলাপ পড়তে হবে নামাজের পাবন্দি করা বড় একটা তরবত প্রশিক্ষণ যেন যত আল্লাহর থেকে দূরে হয়ে যাচ্ছেন যখন আপনি রুগু সৃষ্ঠা করছেন আল্লাহ তখন আবার কাছে হয়ে যাচ্ছেন এর ছাড়া তরবিয়ত হইতেই পারে না थम खान सुरफातेहार अवतरण पर शुने ঘটনার আগের জীবন দুই অক্সলাকি কিছু বললাম না দুই রাখাত বললাম হ্যাঁ দুই অক্ত বললাম না দুই অক্ত দুই দুই রাখাত করে আর কোরআনের কিন্তু দলিল আছে কোরআনে বেশ কিছু আয়াত আছে সকাল এবং সন্ধ্যায় আল্লাহ জিকির গরব अल्ला और ना? जी। जी। तो, दु, दिखे दई रखा नाम जिब्राहम नाम अवतरण करल পূর্ব শর্ত কিসের জন্য সালাথের জন্য নামাজ পড়ার জন্য সুতরাং যখনই সলাধ শুরু হয়েছে তখনই অজুর শিক্ষা দিয়েছে রাসোরাম সুতরাং একজন মমিনের सलातर शला जरूरी शलाते भेतरे जरूरी रोकन तीन হচ্ছে সোনা মনে রাখবেন সলাথের সাথে সংশ্লিষ্ট ওয়াজিবাত আর সোনান আপনার সুন্দর জানা হয়ে যাবে এবং সলাত সম্পর্কে আপনার ভালো একটা জ্ঞান আসবে যে কোনটা কেমন গুরুত্ব রাখে আর কোনটাকে কিভাবে করা উচিত আর কোন ক্ষেত্রে সহশৃষ্ণতা আর কোন ক্ষেত্রে সহশৃতা দিয়েও কাজ হবে না हा नबी करीसलम साहबाई के नाम सलायी करत मक्कारा छो तोखे आड़े लुकिए लुकिए सलादी करतम की के की को तो घरे घरे काफे लुकी लुकी कोपने भारत अनेक घटना आज इमाम ग्रहण कर নামাজ পড়তে পারেন না বাপ মা কট্টর দুঃশ্মন হিন্দু তো চরম চরমপন্থী হিন্দুরা খ্রিস্টানদের তরণে চরমপন্থী বাস্তে দিবে না যদি ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করে আছে কাউকে জানাইতেও পারছে না কোথাও যেতেও পারছে না আসলেই পাচ্ছে না ও সারাদিনের নামাজগুলি তার ইজতেহাদে আর কি যদি এভাবে যায় নয় তা রাতের অন্ধকারে নামাজ পড়ে রাতের অন্ধকারে নামাজ পড়ে এরকম মেলা ঘটনা পাবেন তারপরে কিছুদিন পরে আরে রাতে উঠে করেই গিয়েছিল এটা ভাই মেয়ে এটা কি করে এ নামাজ পড়ছে তখন জানতে পারলো যে এ তো আমাদের ধর্মকর্ম ছড়িয়ে দিচ্ছে আর বেশি কিছু শিখাতেন না সাহাবাইকেরামদের তাহলে সলা তৌহিদ আর শির থেকে সতর্ক করা কুসংস্কার থেকে সতর্ক করা এগুলো ছিল আর তার সাথে সাথে আত্মার পরিশুদ্ধি তাজকিয়াডাক মানুষের আত্মাকে পাক করতে হবে আখলাখ চরিত্রকে পাক করতে হবে নিজেকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে নিজেকে গঠন করার চেষ্টা করতে হবে মানুষের মতো মানুষ হইতে হবে মাকারে মাল আখলাখ চরিত্রবান হইতে হবে इसब कथा शिखा रसर उल्लाम उत्साहित करना दूर चरित्र तर जहान नाम शास्त्री रही है जहान नाम कथा बोलत जान्नर कथा जहान नाम कथा कितने तरबियत करते हैं प्रशिक्षक रसर उल्लाम एकदि तरगीब तारीफ जान्न जहर नाम दिए तरबियत करा चरित्र गठन तसुरम मक्का प्रथम जुगे क्या यह सब विषय दीता रसूरलाम निर्जन ते नबी सल्लाम सम्पर्क जमीन कुरानी बनाए जे हिकमा लोकदे की पा पवित्र करत आत्मार परिसु करतें तर कल हृदय के साफ करतें जी है। साफ करतुता अल कितब कुरानेकमा हरने कर व्याख्य शरियत अथवा करतिसने करीमे अल कितब अल हेकमा ब তাদের তরিয়ত করতেন তাদেরকে ভালো আচরণের শিক্ষা দিতেন মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে ধোকাবাজি ভমতাবাজি মিথ্যার আশ্রয় ঠকামি এসব এইসব যেন না হয় ওয়াদা খেলাপি না হয় ইত্যাদি তালিম রসুল দিতেন এবং তরবি থেকে আলোর দিকে নিয়ে আসতেন সরল পথের দিকে এবং আল্লাহ করে আল্লাহর দিনের উপর যতই প্রতিকূলতা থাক না কেন যেন তারা অটল থাকার চেষ্টা করে অবিচল থাকার চেষ্টা করে ওয়াহা কাজা মার সাল আওয়াম এইভাবে দীর্ঘ তিন বছর চলে যায় এই রসুরল্লাহ তিন বছরের दावत अवस्था आज के संक्षेप तीन बच्चों सत्ते इसलम ग्रहण करव सकल हे जर लोक वंशधर तुम लाई राहुल्लाण पे बला सम्भव है जी কোন মাহ কোন অনুষ্ঠানে কোনো জায়গায় লোকজন বসে আছে লোকের সমাগম সেখানে কখনো প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেননি চুপ থেকেছেন তবে আর বিপরীত কোন ধর্মের কথা শেখাচ্ছে এতটুকু জেনে গেছিল তবে নবী করিম সাল্লি সাল্লাম প্রথম দিকে নেগেটিভ কিছু কথা বলতেন না শুধু লাই রাহ এতটুকুই যে এগুলো শিরকি এতটুকু কিন্তু बेसू आयात रही आया के बाद दिए उपास पृष्ठपोषक धरे आनुत तर दृष्टान उपमा हाँ माकड़ सार जाले मत मानहानी हो मा ग এইভাবে প্রকাশ্যে করা হয়নি সমালোচনা করা হয়নি যে এই ধর্ম হচ্ছে কি মা করসার জাল ধরা মা করসার জালের উপর কেউ যদি ভরসা করে তাহলে তার কিছুই হবে না ঠিক ওইরকম কিছুই লাভ হবে ঠিক ওই রকমই এই দেব দেবীর পূজা প্রতিমার পূজা কোনো কাজে আসবে না কোন একটা খেজুরের যে আটিতে একটু আঁশ থাকে ওইটারও মালিক না প্রথম দিকে তারা যদিও প্রতিবাদ করেছে এবং কিছু মমিনদের ওপর বাড়াবাড়ি করেছে জুলমত্যাচার করেছে মারধর করেছে কিন্তু একটা তাদের ধারণা ছিল যে এরা কিছুই করতে পারবে না হ্যাঁ পর্ব করেনি তারা ও ভাবতেই পারেনি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে বিষয়টি নিয়ে এসেছে সেটা আর যেটা বলছে সেটা এত দূর এগিয়ে যাবে এত শক্তিশালী হয়ে যাবে এটা তারা কল্পনা করতে পারেনি যার ফলে ওরা কি করত উপহাস করে ঠাট্টা মজাক করে উড়িয়ে দিত হেউ প্রতিপন্ন করে উড়িয়ে দিত যখন কাউকে দুর্বল মনে করা হয় তখন কি করা হয় হেউ মনে করা হয় আর তাকে মজাক করে উপহাস করে উড়িয়ে দেওয়া হয় রসুল্লা সাল্লি সাল্লামের ওপর কোনো দিন তারা বাড়াবাড়ি করেনি সরাসরি কারণ দিকে এই হেকতটা অবলম্বন করেছেন কিন্তু যখন প্রকাশ্যের দাওয়াত আর তাদের অসারতার বাতিল ধরনের অসারতার কথা উল্লেখ করলেন আর সেই আয়াতগুলি পরে পড়ে শুনালেন আর তারপরে দেখা গেলো যে প্রকাশ্যের দাওয়াত দেওয়া শুরু করলেন আর সংখ্যাও বাড়তে শুরু হয়ে গেল তখন তারা চমকি উঠলো যার ব্যাপার সবার খারাপ নয় नेतृत्व शेष तक तच्चारे उठल अत्याचार शुरू करलो आज के आलोचना शेष कर